بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ লিবি ওিকিলিক প্রিয় শ্রুত উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা তাওবা আয়াত 34 থেকে 48 পর্যন্ত। এটা গত আদ্রী শুরু হলো। আমরা এই নাও ইদিন শুরু হলো। আমরা হালা চলা প্রত্যেক বসরি হলো 40 সালাত মুআদদাইন এর মত। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্ন কাসীরা মিনা আল আহবারি ওয়াল রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبال والرغبان الأحبال أبن رغبان در مدثي ونكي لا يأكلون أموال الناس بالباطل منوشي شمفر وخنقره ونأخبه يأخذون أموال الناس بالباطل كالرشة كل الحكم حيث على المدثي ترى غشنك ويسدون الناس عن سبيل الله دينه والذين يكنزون ذهب والفضة ولا ينفقونها في سبيل الله তাদেরকে যন্ত্রায়ক শাস্তির সংবাদ দিয়ে দিন আলিম তো এটা যদিও আয়াতটা জাকাত দেবে না এগুলো দেবে না আর যদি এগুলো দেয় দেয়ার পর সম্পদ যতই জমা করুক এটা এখানে যে নিষিদ্ধ কানজের কথা বলা মধ্যে পড়বে না মধ্যে বিষয়টা একজন সাহাবি উনি এটা মানতে চান নাই আবুজার উনি এমনি একটু অন্যরকম ছিলেন যে সম্পদ মোটেই জমান হই যাবে যার ফলে দামিশকে ছিলেন এই নিজস্ব চাপাই দিতে চাই যে কেউ সম্পদ জমা করলে যতই জাকাত দিচ্ছে অন্যান্য সব কাজে ব্যয় করতে তারপরেও তিনি নাকির করতেন হজরত মহাবিউলি আলহামন দেখলেন যে উনি তো একা এটা নিজস্ব একটা অভিমত এসে দিতেছে সবকিছু ওসমান নদী আল্লামের কাছে খবর পাঠিয়েছেন পরে বলছে যে আবুজদারকে আমার কাছে পাঠাইবে পরে মদিনে আসছে তো মদিনে আসার পরেও উনি ওনার যেই রায় এটা ব্যাপকভাবেছে পরে এক পর্যায়ে সাহাবিদের সাথে পরামর্শ করে ওনারা বলছে যে আপনি বাইরে এক জায়গায় গিয়ে অবস্থান করেন তারপরে শেষ জমানাটা মদিনার বাইরে এক জায়গায় উনি ছিলেন আবুদার নদী সেখানে উনি মারা গেছে তো আম সাহাবিদের রায় এটা যে এই কান যেটা এখানে মামনুয়া সেটা হলো যদি মালের হক আদায় না করা হয় যেদিন যেদিনের আগুনে তার সেই সম্পদগুলোকে গুলোকে উত্তপ্ত করা হবে আলিহা এটা আজমারি নাইবের ফাইল তার যে সম্পদ উত্তপ্ত করা হবে নামের আগুনে করা হবে তার সম্পদগুলোকে স্বর্ণরূপা যায় এগুলোকে পাত বানো হবে এগুলো যে পাত লম্বা লম্বা পাত বানানো হবে এরপরে সেই পাতগুলো আগুনে গরম করে এরপরে ওই যে ব্যক্তি জাকাত দেয় নাই সাদা খাতে ওয়াজিব এগুলো দেয় তার কপালে এই পার্শে এবং পিঠে দাগ দেওয়া হয় তিনটা জায়গার তাকসিস এটার এই রহস্যটা বলেন যে কারো কাছে যখন কোন ভিক্ষুভ কোনো কিছু চাই তো প্রথমে এই নেফরতটা চেহারায় জাহির হয় কপালটা কুচকে যায় কুচকে যায় একেবারে এরপরে বিরক্ত হয়ে আসতে সরে চলে যায় এরপরে সেজন্য তার পাশটা দেখালো ওই ফকিরকে এরপর পিঠটা দেখায় চলে গেল এই জন্যই তিনটা জায়গায় ডাকটা দেওয়া হবে এটা হলো একটা শাস্তি আর একটা শাস্তি হলো যেটা পড়বো আগে আমি বলছো বিষাক্তে আল্লাহা জিবাহি কুল্লু তার দেহ দেহটাকে প্রশস্ত করা হবে হাত্তা তুজা আলাইহি কুল্লোহা যেন তার শরীরের পর তার সব মাল রাখা যায় তার মানে সে যে পরিমাণে গেছে সবগুলোকে এইভাবে তারা ডাক্তার দেওয়া এটা একটা মশলে বললেন এখানে উল্লেখ করতেছেন যে মাস বারোটা এটা অনেক আগ থেকে চলে আসছে তো যেহেতু মক্কার কাফেররা ইব্রাহিম আলী ইসলামের দিনের অনুসারী বলতে বলে অন্ত দাবিটা করতো আর ইব্রাহিম আসিমের দিনের মধ্যে চারটা মাস এটা তারা এটা কখনো দেখা যায় আসুরে হরম এসে গেছে তখন তারা আশুরে হরমে যুদ্ধ করবে এটা তো হয়ে যাবে এই জন্য আশুরে হরমটাকেই তারা বলতে সবাই মিলে পরামর্শ করতো যে এইবার মহরম মাসটা আরো মাস পরে আসবে যুদ্ধরুদ্ধ করে সেরে নেই এটার এখানে নিন্দা করা উচিত যে মাস গুলোর আল্লাহ সে কাছে মাসের সংখ্যা হলো বারোটা আল্লাহ আল্লাহর কিতাবে বা আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর কিতাবে তার উদ্দেশ্যের মধ্যে এটা লেখা তারিখ মাস রাখা ফর্জে কেফায়া যে রাখবে যেমন বিধান সেটা কেউ যদি আমল করে তাহলে আইন নাকি পায় না আরবি মাসের তারিখ মনে রাখা চাই তোমার তিনটা হলো একসাথে আর রাজু আলাদা নিজেদের প্রতি সম্মানী এই জন্য এই মাসগুলোতে গুলোতে গুন করা অন্যান্য মাসে গুন বেশি অপরাধরা এটা হলো পূর্বে আয়তের সাথে যে আমলটা এমন যে এটার জন্য কোন বিশেষ কোন সময় নাই এবং যখনই দরকার তোমাদের ফেতাল করতে হবে কাফেররা যদি সব কাফের কাতুর মুসি কি না তোমরা সবাই মিলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করোহামা যেমন তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বিষয়টি মাত্রা বৃদ্ধি করা ছাড়া আর কিছু না মাসের নিষিদ্ধতা এটাকে তারা পিছিয়ে অন্য মাসে নিয়ে যেত যুদ্ধ করতে করতে মহার্নম এসে গেছে মহার্নম মাসের যে নিষিদ্ধতা এটাকে তারা সরায়া বলতো যে যুদ্ধ করা যে হারাম হুকুমটা আরো দুটা মাস পরে আসবে তারা মহারম মাসের হরমত্রে করত ইদা আহাল্লা। যখন মাস এসে যেত অতাল আর তারা যুদ্ধের মধ্যে ব্যস্ত আছে তখন তারা মহারৰমের না। নিষিদ্ধ যুদ্ধ ছাড়বে না দুইটা দিনে একটা তারা যুদ্ধ ছাড়বে না আবার আরেকটা হলো যে এত এই প্রকাশ্যে অন্যায় কাজটাও করবে না তারা যে হ্যাঁ মহারম সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ শুরু করে দেবে এটাও তারা করবে না তার মানে করবে বাকি আবার যুদ্ধরা যেন এই ব্যাপক ভাবে মানুষ সেটা মনে না করে যে তারা একবার কাঁচা অন্যায় কাজ করে ফেলছে এটাও করবে না যুদ্ধ বন্ধ করতে পারে না এটাও করবে না পাচ্ছে এটা সময় আছে না ইংরেজ দাদার একটা সময় মতো আইন করে গেছে যে এই চাকরির সময় শুরু হবে নয়টা বা দশটা কটা জানি জানি না এখন এই টাইমটা তো পরিবর্তন করাই যাবে না এটা একবারে অনেক আগ থেকে চলে আসতেছে এখন কি করা হবে ঘড়িটা একটু পাচ্ছে না ঘড়িটা পাচ্ছে এখানে নিয়মটা পরিবর্তন করলে হইল যে এই ছয় মাস এই ছয় মাস থেকে শুরু হবে থেকে যেহেতু অনেক সকাল হয়ে যায় না এটা করা যাবে না ঘড়ির টাইম নটারে আটটা বলতে হবে এগুলো আসলে যদি যেই এটা হয়তো এখানে কথা একরকম এখানে কথা আর এক রকম কিন্তু মানসিকতা এক একই মানসিকতা থেকে দুটা বের হয়ে মানে এই নিয়মটা এই একটা ছোট্ট নিয়ম ভঙ্গ করবে না এদিকটা কত সব এলো করে রাখতেছে তারা বন্ধ করবে না কিন্তু আরো একটা মেসালা আছে যে এর মাধ্যমে আল্লাহ গুমরাহ করেন কাফেরদেরকে বা এর মাধ্যমে গুমরাহ করা হয় কাফেরদেরকে ইহেলো নাহ আই আর তারা এই বিলম্ব করাটাকে বৈধ করে নেয় আন কোন বছর এটা চোর হলো মানুষ ভালো আছে বছরের চারটা মাস সম্মান এটা রাখতেই হবে তো কখনো যদি এমন হয় যে দুধ করতে করতে পুরো দশ মাস পার হয়ে গেছে তাহলে এখন চারটা মাস করতে হবে কখনো তারা এটা করতো যে এই বছর এটা চোদ্দ মাসের বছর। চার উপরে বাড়াতো না মানে পাঁচ মাস মহারম এটাও করতো না বা চার উপরে কমাতো না মোতাহিনা মুসানিফা বললেন এটা অন্যরা বলছে যে এখানে তারা ওই আসর যে চারটা এটার ঠিকই খেয়াল রাখতো যে যদি যুদ্ধে ব্যস্ত ছিল এই জন্য মাসটা পালন করতে পারে নাই যে আসরে হরুমটা তারা দেখা যায় পিছনে নিয়ে গেছে এক মাস কে হালাল করলো তাহরিম আদালো আরেক মাস এটার বদলে আবার হারাল করার দিত এটার মাধ্যমে যেন তারা পূর্ণ করতে পারে হারাম করেছেন এর সংখ্যা পূর্ণ করেন তবে এর মাধ্যমে তারা আল্লাহ মাসকে হালাল বানিয়ে ফেলছেন আল্লাহ যে মাসকে হারাম করেছেন তারা বানিয়ে ফেলছে একটু এদিক সেদিক হয়ে যেতেছে কি অথবা এটা অনেক বেশি বড় অন্যায় না বেশি বড় অন্যায় না আর করতে তো আসি এটা আরেকটা যুদ্ধ আসতেছে কঠিন যুদ্ধ ওয়া ছিল খুব সংকটের মধ্যে ছিল সিদ্ধি হিল তাদের কাছে খুব এটা কঠিন মনে হচ্ছিল তো প্রথম দিকে কৃষক যাদের ধানের উপরেই ভরসা ধানটা কিছুদিন পরে পাকবে এখন বলতেছে যে আপনাকে চিল্লায় যাইতেই হবে তখন এই লোকের মানুষ যা হয় যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ রাস্তায় বের হও অভিযানে বের হোক ইসা ইলাল আল তখন তোমরা মাটির সাথে মিশে যাও ইসা ইলাল আল আসলে ছিল এটা কি আসলের মধ্যে ছিল এটাকে শুরুতে আনা হয়েছে তোমরা জেহাদের থেকে বিমুখ হচ্ছ এবং গরিম করছো তাবা তুম গরিমসি করছো মিল মিলতুম আনিল জেহাদ যে হাদের থেকে তোমরা বিমুখ হচ্ছদ্ের তাম্বিগুলো কি সাহাবিদের কি শুধু সাহাবিরা তো আসলে এত এই হালাতটা ওনাদের ভিতরে হয়নি আমরা এটাই ধারণা করি এবং এটা নিশ্চিত আসলে কথাগুলো তো দুনিয়া সব মানুষের মানুষের জন্য সম্পদের তুলনায় একদম সামান্য এটা তো প্রথমে তিরস্কার আন্দাজে বলল এরপরে বলতেছে যে ইল্লা যদি তোমরা অভিযানে বের না হোক নাকি এর মধ্যে এই জন্য হয়েছে ইল্লা এটা দু জায়গায় এখানেও ইন ফিরুক একটু পরে আসতেছে ইল্লা তানুপ দায়গায় একই রকমের ইল্লা তানুপ যেটা বুঝালো তোমরা যদি নবীর সঙ্গে বের না হও তাহলে নবীর কাজ কিন্তু বন্ধ থাকবে না নবীর কাজটা কিন্তু বন্ধ থাকবে না বরং তোমাদের জায়গায় অন্য জাতি এনে তাদেরকে নবীর সঙ্গে পাঠাই দেবে তো এই এখান থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে সরিয়ে অন্য জাতি আনবে যারা তোমাদের মত হবে না তো সরাই যেহেতু নাই বুঝা গেছে যারা ছিল না আল্লাহ না তোমরা যদি দিনের কাজ না করো তাহলে হয়তো তোমাদেরকে আল্লাহ সরাই দেবেন অন্য জাতির মাধ্যমে কাজটা নিয়ে নেবেন আল্লাহ এটা আল্লা কোন ক্ষতি করতে পারবেনা মানে নিজেরা কোন আল্লাহাদের কাজ নিয়ে নেবেন এই যে এখানে বলা হলো যে তোমরা যদি না যাও তোমরা যদি বের না হও, তাহলে কি ভাবো যে নবী একা কি করবে নবীর আমি যে নবীর ছিলাম সেখানে তো আমি নবীকে সাহায্য করছি তবে এখানে কি করতে পারবো না হিজরতের ওয়াক বলে মুসলমানদেরকে কথা বোঝাচ্ছে তোমরা যদি নবীর সঙ্গে বের না নবীকে কিন্তু আমি একাই যা সেটা করাই এটা মনে করাবার জন্য পিছনে ঘটনাটা আনতেছে ইল্লাপ যদি তোমরা নবীকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন তিনি ছিলেন দুজনের একজন মানে অসহায় হালাত অসহায় হালাতে আল্লাহ সাহায্য করছে ঈদ হুমা ফিল্লা না আমি হালাতে আল্লাহ তাকে সাহায্য করেছেন বে নসর ছেড়ে দেবেন এটা করবেন না পালা ইয়াহ জুল হু পালা ইয়াহু ফি গাই ওই অসহায় হালাতের গায়ের অন্য আরো হালাতে এখন আসতেছে এই হালাতে আল্লাহ নবীকে রসুয়া করবেন না তাহলে সে একদম অন্যান্য সাহাবিদের তাকে গুমরা দর্জার গুমরাহের বলা যায় কিন্তু খবরের মোতাবাতের এই দ্বারা এটা থেকে সাহাবি। পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে তোমরা গাড়ির ইয়াটা দেখছো না যে ইয়াটা কেমন সবিত্র দেখছো না মানে মনে করি যে এখানে বসে আছি মানে ছিদ্রটা বেশি উপরে না যে ঢুকে না দেখতে হলে অনেকখানে নিচু হয়ে তার পরি তাকাতে হবে এজন্য ভিতরে থেকে সিদ্দিকা আকবর নসুল সাল আলী পা দেখতেছেন ওখানে সামনে তারা দাঁড়ানো তো এই এই বলা হয়েছে হাসির মতো কথা এটা আছে আমি যদি মরে যাই তাহলে আমি একজন রজুল আপনি যদি মরে যান্মাই শেষ হয়ে যাবে على على وسلم لم لم তিনি নিচু করে দিয়েছেন এখানে মুসলমানদেরকে এটারের পরিস্থিতি এলে যেন মুসলমান যায় এটার জন্য এই তিরস্কারের আন্দাজে কথা বললেন মা রকম ফিরুক যখন তোমাদেরকে বলা হয় যে বের হো তো বলা হয় মানে ওখানে বলনেওয়ালা রসুল আর রসুল সাল আলী আসলামের পরে প্রত্যেক জামানায় যিনি আমিরুল জিহাদ হবেন আমিরুল উদাহাদ এটা সবাই না যে যিনি যেই যেই কাজের হবে আমির জিহাদ যদি বলে সবার জন্য নফির জরুরি হয়ে যায় আর সারা দুনিয়াটা যেহেতু দারুল ও আহ তোমরা সিরাজির মধ্যে পড়ছো না যে সারা দুনিয়ার মুসলিম দেশগুলো যেখানে যেখানে আছে সবটা মিলে দারুল ওয়াহেদা আর কাফেরদের দেশ সবটা হলো দারুল ওয়াহিদা পুরোটা দুনিয়া হলে দারুন এখানে আল্লাহ তালা কোনো রেখা বিসলমান সেখানে যেখানে যেখানে সবটা আমি দারুন আর সারা দুনিয়ার মধ্যে আমির একজনই হবে একটা সময় এবার মাহদি যখন আসবেন ইসাহ যখন আসবেন আর একটা সময় ইসলামে ছিল যে বিশাল ইসলামের হুকুম হচ্ছে আমির একজন অথচ দেখা যায় যে আমির বাগদাদে বসা আর ওনার যারা প্রজা হাজার হাজার মাইল দূরের থেকে প্রজা প্রজা অথবা এখানে কথা অবকাশ নাই যে আমাদের এখানে তো আমাদের মানুষ বলা হলে তাকে প্রশ্ন করা হবে যে আচ্ছা কতটুকু আমির লাগবে এটা আপনি একটু নিন্দা করে দিন কতটুকু দূরত্বে হলে নতুন নতুন আমির লাগবে যে মূল আমিরের থেকে এতটুকু দূরত্তে হলে ওই মূল আমিরের এমারত আর এখানে চলবে নতুন আমির লাগবে এই সহলে কোনো জব আছে কোনো জব নেই সারা দুনিয়ার আমির একজন অথবা আমির যদি একজন মতো আইন থাকে কাজের সাথে যারা যুক্ত তাদের কাছে একজন মতো আইন আছে তাহলে আমির বলে ওনার পক্ষ থেকে নাফির হয়ে গেছে মানে এরপরে বললো যে যখন তোমাদেরকে এখন তোমরা কেন বসে থাকো এরপরে যেটা বলা সেটা আল্লাহ তারা বললেন এখন আবার ওই ওই হালাত এবার আসল নির্দেশটা যে যে অবস্থায় আছো বের হয়ে যাক তোমার সুবিধা অসুবিধা এটা কিছু না বের হয়ে যাক ইন ফিরো ফিফা হওয়া আবার আমার যে যদি যুদ্ধে যাওয়াটা তোমার পক্ষে সহজ হয় তাহলে বের হোক আবার যদি কঠিন হয় তাহলেও তোমাকে বের হতে হবে হেফা আফন হালকা হালকা দার উদ্দেশ্য কি যাওয়াটা তোমার পক্ষে সহজ তাহলেও তুমি বের হো আর যাওয়াটা কঠিন তাহলে তিনটা করবেন মনের হালাত আছে তাহলে বের হোক প্রফুল্লতা নাই তাহলেও বের হো নেশা হলো আয়েরা নিশা হলো আফা শক্তি আছে তাহলে যেন খেফা যাওয়া সহজ দুর্বল তাহলে যাওয়া কঠিনে বের হোক এই এখানে তিনটা তাওজি করলো না শেষের দুটা বলতেছে হিয়া মনসু খাতুন বি আয়াত এই আয়াত দ্বারা শেষের দুটা ইয়া হয়ে যাবে মনসুখ হয়ে যাবে কিন্তু সেখানে সবাই বের হতো হালাত মানে যে এটা কখন হবে যখন আমিরের পক্ষ থেকে নাফিরে আম হয়ে গেছে নাফিরে আম যখন হয়ে যাবে তখন সবাই প্রত্যেকে প্রত্যেকের অবস্থানের থেকে বের হয়ে যাবে সবার কাজ কোনো একটা হবেনা জওয়ানরা হয়তো সামনে গিয়ে কাজ করবে বুড়ারা হয়তো সামনে গিয়ে সামানা দিয়ে পাহারা দেবে তাই বুড়াদের পক্ষ থেকে এটাই তো যুদ্ধ কথাটা বুঝে নাই আচ্ছা এখানে তোমার সালে তিনটা বললো আর বাকি আরো কয়েকটা তোমরা একটু লিখো বাকি আরো যেগুলো অন্যরা বলছেন এটা আরো একটা সাবা বান ওয়া সৈান জওয়ান হলো বের হো বুড়ো হলেও বের তাহলে বের হশুল তাহলে বের হায়শগুল ওবাহিত তাহলে বের হো বিবাহিত হলো বের হো গায়িন ওজিনিয়া আসে তাহলে বের হায়দল যেতে হবে তাহলে বাহাদ হলো বের হো কাকুরুষ হলেও বের হুলাসা হলো ইমাম আর রাজি انفروا سواء سواء قمتم على الصفه التي يخف عليكم الجهاد او يثقل عليكم انفروا سواء قمتم على الصفه التي يخف عليكم الجهاد سواء هل صدق على الصفه التي يخف عليكم الجهاد او يثقل عليكم মানে তোমাদের অবস্থা যাই হোক যে হাত সহজ তাহলেও বের হোক যে হাত কঠিন তাহলেও বের হোক এটা হলো সবগুলো হলো বের হোক অপসর হলেও বের হো জওয়ান ব্যস্ত হলেও বের হোক বিবাহিত হলেও বের হোক অব্যহ হলেও বের হোক সবার আছে তাহলে পায়দল তাহলেও আসলে তাহলেও আসলে থাকলে তাহলেও সবগুলো সুরক এটা হলো হওয়া তখন তিনি বলছেন আল্লাহালা তো বলছি আল্লাহ কিভাবে আমাকে মানা করো তো বাস প্রাণ হয়ে পরে ওই সামুদ্রিক সফর ছিল তারপরে জাহাজের মধ্যে উনি মারা গেছে দেখুন কি করবে তো লাশটা দফল করার জন্য সাত দিনের মতো এই কোন দ্বীপ খুঁজছে যারা ছিল কোন দ্বীপ পাওয়া যায় না পরে ওনারা পরামর্শ ইচ্ছি হয় না আবুানটা তাই একদম বড়ো হয়ে গেছে তারপরে যুদ্ধে যাবে যুদ্ধে গেছে পশ্চিম তিন ইয়ার যুদ্ধে অনেশ হইছে একদম শেষ হালাত মানে যেমন মৌল হাজার ইজিদ সামনে নিয়ে আমার লাশটা দার করতে পারো যেন আমি বলতে পারি যে আবু ইউ যতদিন পর্যন্ত চিন্তা ছিল ততদিন চলছে মারা যাওয়ার পরে তার লাশটাও আল্লাহ রাস্তায় চলছে তো দেখো انفروا قفوا امتقالا وجاهدوا باموالكم وانفسكم اي দেখে এখন আমওয়ালাগে আসছে জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফিসাবিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইনকুম তাতালামুন যালিকুম খায়রুল লাকুম ইনকুম তাতালামুন انه খায়রুল লাকুম ফালা তাসাকালুন ফালা তাসাকালুন নযলা ফিল মুনাফিকিন আল্লাযিনা তাখাল্লাফু জরাবিসনে রয়গেছে তাদের ব্যাপারে wasafaran qasida lattabuuka law kana munafiqde er alochona qurana karime ashe ki uddeshe ki uddeshe jeno paraborti umma ei munafiqder ahwal afal eigulo grohon na kore ar nijera jeno bujhte pare je ei feis gulo ei fol gulo jader dara ber hobe jader mok theke ber hobe jader dara hobe era munafiq hoder যে জেহাদের দিকে আপনি তাদেরকে ডাকছেন সেটা যদি হয় সফর যদি হয় তাহলে তারা গনিমতের আশায় অবশ্যই আপনার সঙ্গে আসবে মানে যদি দেখে যে এই সামান্য একটু দূরে যুদ্ধের বেশি দূরে যেতে হবে না সেখানে গেলে জয় অব একটা আশা আছে দীর্ঘ মনে হলো এই দূরত্ব তাদের কাছে যাত্রা পথ তাদের কাছে দীর্ঘ মনে হলো এ কারণে তারা পিছনে রয়ে গেছে অনেক দূরের পথ তোমরা কি মনে করো বাড়িতাম না ঝামেলার কারণে আরকি পার্লা বসে পারিতাম এটা না এই কথাটা আর কি বলতেছে যে আল্লাহ বলতে ইহুলিখুন ছাড়া একটা পথা যোগ ইসলাম দাওয়া করতে হলান জিহাদ ঘর ঘ وہ اپنے نفسوں کو کو میں ڈال رہے ہیں ہیں جو لوگ اسلام کا جعویٰ کرتے ہیں اور اعلان کے بعد سے نکلنے سے ও আপনার নপসো কলাকত মে ডাল রেজোকা দাওয়া করতেলান জহাদ ঘর সে নিকলনে ঘরাতেসুক হলাকতাম কলিয় আদীনআমা আত্মী তখল ভিজাদ একদে রসুল্লা নিজের ঠিক আছে তোমাদের নাগেলো তো এই সামনে আলীমকে একটু তিরস্কার করা হচ্ছে কিন্তু রসুল সালাহ আলী হাসাল্লামের অন্তরে প্রশান্তির জন্য আবার আফবের বিষয়টা এটাকে মুকাদ্দম করতেছে আফাল্লাহা লিমা আল্লাহ করে দিচ্ছে আপনি অনুমতি দিলেন কেন এই যে আপনি অনুমতি দিলেন কেন এই কথাটা বলার আগে বলছে যে মাফ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী আসালামের সাথে আল্লাহ আলুকটা কেন যে আল্লাহ তালা ধমকটা দেবে কিন্তু দেওয়ার আগেই বলতেছে আফাল্লাহ আঙ্কা কখনো দেখছো ধার আগে আফ এর কথা বলে নিতেছে সম্মানিক কোন একজন ব্যক্তি তাকে উনি একটা ভুল করে তখন আমরা বলি না আল্লাহ আপনার মাফ করো এই কাজটা আপনি গিল্লি করলেন এই যে আল্লাহ করে নেই না আপন অবস্থায় কেন ছেড়ে দিলেন তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যেত যে ওজোরের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা আপনি জেনে এটা বলার পরে বলতেছে যে মুনাফেক এবং গা বাঁচাবার জন্য কোনো বাহানা খুঁজবে না আর একমাত্র মুনাফেকরা এই বাহানা খুঁজবে যারা আল্লাহর উপরে রাখে পরকালের উপরে বিশ্বাস রাখে তারা আপনার কাছে অব্যাহতি কামনা করে না বা করবে না যে ইমান যার ভিতরে আছে ইমানের দাবি এটা যে সে যুদ্ধে অংশগ্রহণ করবে যে ইমানদার সে কখনো যুদ্ধ পরিস্থিতি এলে যুদ্ধ না করে জান বা চাইবে না সে জানেন তার মানে যারা এই হালাতে পরিচয় দেবে তারাই হলো আসলে এখান থেকে ওই যে মধ্যে এক জায়গায় আসছে যে এর দ্বারা বোঝা গেল যে আপনার কাছ থেকে অনুমতি তো একমাত্র তারাই চাইতে পারে যারা আল্লাহ এবং আল্লাহ রাখে না। দেখো ইন্নামা হরফে হাসার দিয়ে মানে আপনার কাছে বাস্তবে যদি তাদের এরাদা থাকতো তাহলে এরাদার পরে তারা অবশ্যই প্রস্তুতি নিত তাহলে ওই এরাদাটাই মানাতে আবার যে এরাদার সঙ্গে এদাদ অর্দা থাকে আর যদি এদাদ না থাকে তাহলে মহজ এরাদা এটা তো কোনো তারা যদি কিন্তু আল্লাহ তাদের বের হওয়াটাকে অপসন্দ করেছেন তাদের বের হওয়া তাদের যাত্রা এটাকে আল্লাহ পছন্দ করছেন আল্লাহ তাদেরকে বসিয়ে রেখেছে তার মানে মানে এই মানুষগুলো তালে যাওয়ার মতো কাবিলাই এই কারণে ওই অসুস্থ নারী শিশু বাচ্চা ওদের সাথে তোরা বসে থাক তোরা যেহাদের মধ্যে এত বড় কাজ করার যোগ্য না করি আল্লাহ তাদের জন্য এটা ভাবার জিনিস যে আমি আল্লাহ তাল নজরে এই পর্যায়ে গেছি যে আল্লাহ তহ আমার এইটাকে অপছন্দ করতেছে এই জন্য মন তৈরি হয় না ওই এরাদা আছে কিন্তু সে এরাদাটা মা ফেকা এরাদা এরাদা মা এদাত না ক্ষতি ছাড়া লাভ কিচ্ছুই করবে না এই জন্য এদেরকে সঙ্গে নানিলেই ভালো সঙ্গে নিলেই ভালো তারা যদি তোমাদের সঙ্গে বের হয় মা তাহলে তারা তোমাদের মাঝে বিশৃঙ্খলাইরা তো এমনি ভিড় ওরা যদি সঙ্গে আসে তাহলে দেখা যাবে যে ওরা আশপাশের মানুষগুলোকে ভিড়ু বানিয়ে ফেলবে এই এই সঙ্গে না নিলেই ভালো মানে জিহাদের আমলটা এত দামি আমল আবার ঝুঁকিপূর্ণ আমল সেখানে যদি একটা ভেজাল লোক ঢুকে এই ভেজার লোক ঢুকলে আরো অনেকের ক্ষতি ক্ষতি করে ফেলেন হয়ে যায় তো বলতেছে এই মুনাফিকদের অবস্থা হলো যে ওরা যদি তোমাদের সঙ্গে বের হয় তারা তোমাদের কাতারে তারা তোমাদের মাঝে ছুটাছুটি করতো যদি তারা তোমাদের সঙ্গে তারা তোমাদের মাঝে ফেতনা সৃষ্টি করার চেষ্টায় রত থাকতো তারা তোমাদের মাঝে ছুটাছুটি করতো ইয়াবহ ফিতনা তোমাদের মাঝে সৃষ্টি করার উদ্দেশ্যে তোমাদের মাঝে সৃষ্টির জন্য তারা চগুল খুরি করে বেড়াতোল তোমাদের মাঝে পরস্পরের শত্রুতা লাগিয়ে দিত এখন বলতেছে আর তোমাদের মাঝে তাদের কথা শোনার লোক আছে তোমাদের মাঝেও তাদের কথা শোনার লোক আছে অথবন আরেকজন সাথীর বিরুদ্ধে তোমাদের কানে কিছু বললে তোমাদের মধ্যে কিছু মানুষের কথাটা শুনে আলিমিন তাহলে দেখো এই আয়ের থেকে এই হেদায়তটা দেওয়া হলো মুজাহিদদেরকে যে যেহাতে বের হবে একদম খাটি মানুষগুলো ভেজাল মানুষ কিছু মানুষ দেখা যায় যে হবে মুজাহিত এটা বলা হলো যেই মানুষগুলো তোমাদের কাছে আসলে তোমাদের ক্ষতিই করবে ক্ষতি করে মানে ওই যে ওরা ফেতন সৃষ্টি করবে আবার বললো যে তোমাদের মধ্যে কিছু মানুষ তাদের কথা শুনে এটা আল্লাহ বলে এই জিনিসটাকে বোঝানো হয়েছে যে একজন বোঝা হচ্ছে যখন যেহাদে বের হবে তখন সে যে কোনো কথা এটা যেন না শুনে যে কারো যে কোনো উল্টা কথা শুনে এটার কারণে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে উল্টা পাল্টার কথা বললে মানুষ তোমাদের মধ্যে থাকতে পারে উদ্দেশ্য হলো এদের কথাগুলো তোমরা ফিকুম শুনবা লাহুম এটা বলে যারা কথাটা শুনে এদের মাজামত করা হয়ে যানো উদ্দেশ্য হলো যে তোমাদের মধ্যে যেন এই মানসিকতা না থাকে যে উল্টাপটা একটা কিছু বললেই শুনে এটা যেন না থাকে এটা তার জন্য উচিত ফিতনা বাজার উল্টা সিদ্ধা বলবে আমাকে আমার মানসিকতা চেঞ্জ করে ফেলার জন্য করতেই থাকে এর আগে প্রথমবার যখন আপনি মদিনা এসেছেন তখন তারা আপনার বিরুদ্ধে সৃষ্টি করতে চেয়েছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে তারা তাদের চিন্তা ভাবনা আপনার ঘুরাতো বাতিল করার জন্য তারা চিন্তা ভাবনা করত। এই অবস্থায় তাদের ছিল হাত হাক্কু আপনার মোকাবিলা কত ষড়যন্ত্র করছে কিন্তু যখন আপনাদের অবস্থা মজবুত হয়ে গেছে এখন তারা ওই জাহেরি ভাবে মুসলমান দেখে তারা জাহিরি ভাবে ইসলামের প্রবেশ করছে অতএব মানুষগুলোর আদত আগ থেকেই ফেতনা সৃষ্টি করা এই মাননগুলোকে আপনাদের সাথে না আনলেই ভালো না